আবদুল্লাহ ইবনু মালিক রহমতুল্লা আলাইহি যিনি ইবনু মুহাইনা ওয়দিউল্লাহ তাইল আনহু তার হতে বর্ণিত নবী সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন উভয় হাত এমন ফাঁক করতেন যে তার উভয় বোগলের শুভ্রতা প্রকাশ হয়ে পড়ত লায়স রহমতুল্লা আলাহি বলেন জাফর বিন রাবিয়াহ রহমতুল্লা আলাহি আমার নিকট এরকম বর্ণনা করেছেন